रहीम। दयागर रु रही तुम दया पूर्ण शरणी सिदी क्या सम्मान आम सम्मान এ আমি তো দিচ্ছি না আমি এদের সম্মানটা তার দরবারে কি করছি পৌঁছে দিচ্ছি মৌলানা সাহেব বলছেন তাহলে কি উনি এরকম একটি সম্মান নেওয়ার ক্ষমতা রাখেন না মানে মহান সত্তা সে ভগবান এই সম্মানটা সরাসরি দিতে পারে না আপনার প্রয়োজন হয় এইরকম ধারণা সব আমাদের মুসলিমদের মধ্যে আছে তারা আমরে করে আল্লাহ তালা দরবারে কোনো আমল পৌঁছে না যতক্ষণ পর্যন্ত কোন অতিরা আমার দম না হয় কি না কতক্ষণ পর্যন্ত আমাদের আমলের কোনো দাম হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরকারে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কিনা করা হয় কোনো অসিরা মাধ্যম ধরানো হয় আর এই মাধ্যম ধরার জন্য দরকার আছে কিছু পিড় বাবা এবং কিছু আমে মরাবাদে ভাই কেন মাধ্যম ধরার দরকার আছে বলছে আমরা দরবারে কবুল হয় না তাই একটা মাধ্যমের প্রয়োজন হচ্ছে বলে আমরা অনেক পীর বাবাকে গতি না করে যাচ্ছি বলুন তো পার্থক্যটি কোথায় মনে আল্লাহ তারা সমকক্ষ এবং সমতুল্য কিছু হতে পারে না আল্লাহ বলছেন আল্লাহ উস্তামাতামিয়ারি গরামি উল্লাস গরাম একুল্লাহ উক্ক আল্লাহ তার মতো কোনো কিছু নয় নেই তার সমতুল্য কোনো কিছু নেই অন্য আয়াত আল্লাহ তালা আরো ভালোভাবে ডিক্লিয়ার দিচ্ছেন তাই প্রধান আল্লাহ তালাকে কখনো কোন মানুষের সঙ্গে তুলনা করবেন কখনো কোন জীবের সঙ্গে তুলনা করবেন না আল্লাহ তারা মানুষের মতো না আল্লাহ তারা মানুষের মতো দুর্বল মানুষ আজ এখানে দাঁড়িয়ে আছে যখন পর্যন্ত চোখের আলোটা আছে দেখতে তারপরে কি হচ্ছে আমরা দেখতে পাই না কিন্তু মহান আল্লাহ তারা অন্ধকার রাত্রে অন্ধকারে পাথরে যদি কোন একটা পিপিলিকাও ধরাচোড়া করে মহান আল্লাহ তারা সেই সমুদ্রের সেই তরদেশ থেকে সেই পিপিলিকা ধরাচোড়া করার শব্দটিও আল্লাহ আলম শুনে নেন মানুষের ক্ষমতায় তোমাদের পূর্বে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছিলেন বর্তমানে যতগুলো আসো ভবিষ্যতে যতগুলো আসবে সবাই যদি তোমরা আমার কোন ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমার কারো সামান্যতম ক্ষতি করতে পারবে না পারব জালসাগায়ে যতগুলো আছেন পৃথিবীর যতগুলো মানুষ আমরা আছি প্রেসিডেন্ট থেকে নিয়ে একজন ভিকারী পর্যন্ত যদি আল্লাহ তারা কিছু ক্ষতি করতে চায় পারবো সবাইকে খেয়াল রাখা দরকার স্মরণে রাখা দরকার এই কথাটি তাহলে তোমরা কখনো আমার কোন লাভ করে দিতে পারবে না যত বছর আপনি পালক করুন না আল্লাহ তালার বড়স্ত কিছু বেশি হবে হবে। আল্লাহ তারা আবার একটু প্রশ্ন করছেন যে হে আমার বাংলারা যাওয়ার নাম করে রাখুন বা কেরকম তোমাদের পূর্বকল সভায় যদি ঈদেবাসের যদি কোনো এক বিরাট ময়দানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর যদি সময় কিছু আমার কাছে চাই তাদের মনে যা কিছু আছে তাদের মানুষ একশোটি সন্তান চাচ্ছে কোনো মানুষ হাজারো লাখ কোটি কোটি টাকা যাচ্ছে কোনো মানুষ কোটি কোটি প্রেশাদ চাচ্ছে বলছে আল্লাহ সময় যদি আমার কাছে এক ময়দানে দাঁড়িয়ে আমার কাছে যায় আর পানি আসে অতটুকুই আমার ভাণ্ডার থেকে শেষ হবে এর চেয়ে বেশি কম বেশি কিছু হবে এটা মহারাজা এটাই মহারাজার ক্ষমতা এদিন তারিখটা হবে ঝড় সেদিন পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক যদি ওই ঘরের সম্মুখে আসে দুম করে উড়িয়ে নিয়ে যাবে কোনদিন কোনো কাজে চলবে না মনে রাখবেন কিছু কমিউনিস্ট মানুষ প্রশ্ন করে দিতে পারে সেই মহার আল্লা কেন মানুষকে আর পশু পশুপালিকে এত কেন কষ্ট দিচ্ছে আমরা দুটোখানি আল্লাহ তালাকে কষ্ট দিচ্ছি যদি তার মোকাবেলায় তিনি শাস্তি দিতেন তাহলে এই একটাকে পৃথিবীতে থাকতে হবে তার মোকাবেলা তবে আল্লাহ তারা স্পষ্ট ঘোষণা করেছেন যে ওনার আল্লাহ কর্মীর তোমাদের মধ্যে যারা নিজের কৃতকর্মের হাস কৃতকর্মের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি আর এই শাস্তি কখনোই ব্যাপক ভাইরাস সাধারণ হয় মানুষকে একটু সজাগ করার জন্য মানুষকে একটু আল্লাহ আল্লাহরণ করার জন্য যে আল্লাহ তালাই পৃথিবীর পরিচালক নিয়ন্ত্রক শাসক সারা বিশ্বের যে মানিক সেই মহান আল্লাহ সেই ক্ষমতার একটু পরিপ্রকার দিয়ে আল্লাহ তালা মানুষকে দেখা দিতাম না পৃথিবীতে একটা বিরাজ সমস্যা চলেছে যে সমস্যাটার ইংলিশ নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর সমস্ত পরিজ্ঞানিকের ভঙ্গুরুম হয়ে গেছে আজ বিশ্বে আল্লাহ তারা যেখানে চা লিখে দিয়েছেন সেটাই হচ্ছে নেচুরাল সেটাই হচ্ছে প্রকৃতিগত যেখানে মানুষকে বসবাসের দরকার সেখানে মানুষ বসবাস করতে যেখানে গাছপালা দরকার সেখানে বেশি বেশিভাবে গাছপালা আছে যেখানে নদীর নদী এবং সমুদ্রের দরকার সেখানে নদীর সমুদ্র আছে যেখানে পাহাড় পর্বতের দরকার সেখানে আল্লাহ তারা পাহাড় পর্বত দিয়েছেন যেখানে যত স্পিডে বাতাসে দরকার সেখানে আল্লাহ তারা তত স্পিডে বাতাস দিচ্ছেন যেখানে যতখানি অক্সিজেনের দরকার সেখানে অতখানি অক্সিজেন দেওয়া হচ্ছে যেখানে বরফের দরকার সেখানে আল্লাহ তারা বরফ করে রেখেছেন কিন্তু পৃথিবীর ভারসম্য নষ্ট করে দিয়েছে স্বয়ং আমরা মানুষের আইন পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং বিশ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষেরা ছাড়ছে যে হচ্ছে সেই গাছপালা সাধারণ গ্রহণ করে থাকে সায়েন্সিসার সায়েন্স যারা করেন যারা সারাক সংশ্লিষ্টের চ্যাপ্টার করেন তারা অবশ্যই বিষয়টি ভালো করে বুঝেন এখন এই সময়ে পৃথিবীতে যতগুলো ফ্যাক্টরি এবং যতগুলো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আর যতগুলো গাড়ি ছাড়া চলাফেরা করছে যতগুলো হিট ভাটা আমাদের এখানে তৈরি হয়েছে তাদের যেটা নেচুরাল ভারসাম্য সেই নেচুরাল ভারসাম্য হারিয়ে যাচ্ছে যার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলছে এবং ও সময়ে বৃষ্টি হচ্ছে ও সময়ে কোথাও গরম বেশি হয়ে যাচ্ছে ও সময়ে কখনো ঠান্ডা বেশি হয়ে যাচ্ছে এ পৃথিবীকে পৃথিবীর ভারসাম্য যেন নষ্ট না হয় পৃথিবীরা পৃথিবীর মানুষেরা যেন সাধারণ ধারেই বসবাস করতে পারে সেজন্য বড় বড় মতো একটা দেশ সমুদ্রে চলে যাবে আরো হয়েছিল দেশে চলে যাবে মানুষ কোথায় বসবাস করবে দুঃখ খুঁজে পাওয়া আমি যে কথা বলছিলাম এটাই হচ্ছে মহান আল্লাহ তিনি যারা কিছু সৃষ্টি করেছেন আবিষ্কার করেছেন তার ভারসাম্যতা তিনি বুঝেন মানুষ যদি নষ্ট করতে চায় তাহলে কখনো আর সেই ভারসাম্যতা ফিরিয়ে আনার ক্ষমতা মানুষের মধ্যে নেই সেই মহান আল্লাহ তারা করতে হবে সেই মহারাজ্লা তারাকে চিনতে শিখতে হবে সেই মহারাজ্লা তারা দাসত্ব এবং নিজেকে ধন্য মনে করতে হবে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী যিনি পৃথিবীর সবশ্রেষ্ঠ নবী সেই নবীকে আল্লাহ কালা যখন পুরাণে সম্বোধন করছেন তখন বলছেন আমার বাংলা উনি করার সময় বলেন না সালো অন্য মোহাম্মদন আপ রসুল সালো অন্য আমি সবক দিচ্ছি আন্না মোহাম্মদন মোহাম্মদ হচ্ছে আপার বানা তার এবং তার রাত যখন আল্লাহ মুস্তফা সাল্লিমকে তার জীবনের একটা অনুগ্রহ এবং আলহাল্লামকে আল্লাহ তারা এই পৃথিবী থেকে জান্নাত এবং জানাল্লানের ভ্রমণ করেছেন যাকে আইনীর ভাষায় যাকে সৈয়তের ভাষায় ইসরা এবং মেরাজ বলা হয় সেই সময়ের ঘটনা বর্ণনা সময় আল্লাহ সুর ই সময় থেকে বলছেন আমি পবিত্রতা বর্ণনা করি সেই মহান পবিত্রের জিন্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন বাই মক্কা থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ নবী প্রসম্মতের এই ঘটনা বর্ণনা সময় নবীজিকে নিজের আত্ম এবং দাস বলে সম্বোধন করছেন কিন্তু আমরা মানুষ আমরা অনেক নগণ্য আজ আমরা আল্লাহ তালার দাসত্ব স্বীকার করতে এবং দাসত্ব মানতে এমন মুসলিম ভাইরা আছেন যারা এখনো অবিশ্বাস করেন যে আল্লাহ তালা আসলে গিয়ে আছেন না মানুষের শোনাশোনায় শুনে যাচ্ছেন এ বিষয়ে না নেই এ সন্দেহ আছে না নেই যদি এই সন্দেহ থাকে সন্দেহের পর কোনোদিন মানুষ সাক্ষর হতে পারে না আপনার সামনের শিক্ষক থেকে যদি আপনি সন্দেহের নজরে দেখেন এবং মনে করেন যে আমার এই শিক্ষক যা তথ্য আমাকে দিচ্ছে এই তথ্যগুলা কে জানে সঠিক আছে কি বেঠিক আছে আমার এই শিক্ষক দুর্বল ভালো করে পড়াতে পারে না যদি আপনার এই সন্দেহ আপনার অন্তরে ঢুকে যায় ওই শিক্ষককে আপনি কোনোদিনই আপন ভাবতে পারবেন না ওই শিক্ষকের কোনোদিনই আপনি পুরা শিক্ষা নিতে পারবেন না তাই মহাল্লাস রাখাল এবং গরু এবং ছাগলের রাখাল মেষ তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল একজন একজন বদ্ধিম মানুষের যে আল্লাহকে বিশ্বাসী করে না তখন বিশ্বাস করে উটের রাখাল বড় বড় কথা বলিস তোর বলে আল্লাহ আছে পরিচয় দেয় তোর আল্লাহ আছে এটা কি এই বেদুইন কোন কথা না তার পাশে পড়ে উঁটের মল উটের গোবর পুড়ে নেওয়ার পর বলছে যে এই যে উঁটের গোবরটা দেখছ, এটাই প্রমাণ করে দেয় যে আছে। যদি উট না থাকতো তাহলে উটের গোবর কখনো হতো না যাইয়ের সারা বিশ্বে যতগুলো মানুষ আছে সারা বিশ্বে আল্লাহ তালা আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রেখেছেন পাহাড় পর্বত থেকে নিয়ে নদী নালা থেকে নিয়ে সমস্ত জীবজন্তু এ সমস্ত কিছু প্রমাণ করে যে অবশ্যই মহান আল্লাহ যদি তিনি না থাকতেন তাহলে ওরা কখনই এই পৃথিবীতে আসতো না এই পৃথিবীটা কখনই আবিষ্কার হতো না বাড়ির আপনার একটা সামান্য থেকে সামান্য জিনিস যখন যখন কোন বিনা কারণে হতে পারে না একটা করি এক জায়গায় থেকে অন্য জায়গায় বিনার কারণে না যেতে পারে তাহলে সারা পৃথিবীর এই সমস্ত কিছু হয়ে গেছে আপনি কিভাবে বিশ্বাস করেন হবে মানুষ আশ্চর্য উপস্থিত আছেন যদি সবাইকে এক লাইনে না করানো হয় আর বলা হয় যে কারোর চেহারা কারোর সাথে মিল আছে খুঁজে বের করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এই মানুষটার মিল তার সাথে আছে কোন কারিগর পারবে। ভাই এবং করার কত করে এই আবিষ্কারক ভদনাকে হোক মন্দির ভদ না করো সে একশোটা মানুষের চেহারা আলাদা আলাদা করে তৈরি করে দিতে পারবে এই ক্যাপাসিটি আছে যার মধ্যে এই ক্যাপাসিটি আছে কোটি কোটি মানুষকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তার জীবন দিয়েছেন তার পৃথিবীতে বসবাস করার জন্য জীবিকা খাওয়া দাওয়া আহারের ব্যবস্থা করে দিয়ে পড়েছেন সেই মহারাজ্লার তারা নিবাদন করতে হবে না তার বাসাক্ত তার গড়ানি আমাদের স্বীকার করতে হবে না সারা বিশ্বের ঐতিহাসিকা স্তম্ভিত যে পৃথিবীর এত কোনো মানুষ কোন চেহারা কারো সাথে নির্ধারণ তারপরে একটা আর বড় বিশ্চয় করবে তার যে মানুষের যে বুড়ো অঙ্গুলটা আছে এই বুড়ো আঙ্গলে যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো পৃথিবীর কোনো মানুষের কারোর সাথে মিল যায় না কে আবিষ্কার করেছিল এই জিনিস এমনি এমনি হয়েছিল সেই মহান আল্লাহ তালাকে চিনতে শিক্ষা হবে না সেই মহান তার দাস্ত তার ইবাদতাদের করতে হবে না এরকম মানসিকতা নিয়ে যদি বেঁচে থাকি তাহলে মনে রাখবেন যে আমাদের এই মুসলমান হওয়া আর না হওয়া আর পৃথিবীতে মানুষ এবং অপমানুষ হওয়া দুটোর মধ্যে কোন পার্থক্য নেই अल्लाह का कारण समस्त मानूष के उद्देश्य सृष्टि करा जो शुदुम्रल्ला इबादत कर इबादत की जिस इबादत की जिस इबादत के हमारा उपासना बोलते पूजा पाठ करते সেই সমস্ত কাজ সেই সমস্ত কথা যে সমস্ত কিছুকে মহান আল্লাহ তারা ভালোবাসেন সেটা হোক আর আপনার ভালো কাজে হোক আর আপনার অন্য কোনো কাজ হোক যেটাকে আল্লাহ তারা ভালোবাসেন সেটাই হচ্ছে এরকম সমস্ত একমাত্র মহান আল্লাহ তারার জন্য হবে অন্য ছাড়া আল্লাহ তারা জন্য হবে না মনে রাখবেন পৃথিবীতে সমস্ত নদী এবং আসুন প্রেরিত হয়েছেন তারা প্রথমে এসে এই কথা কাউকে পড়েননি যে ভাইরাস আমরা আগে প্রথমে তারপরে আল্লাহ আপনি আরো বা বলেন আমাদের দেশের অনুসলিমরা তারাও যখন নিজের পরিচয় নে আপনি বলে ভাই কেমন আসো তখন বলে থাকে উপরওয়ালার কৃপায় ভালোবাসি তারা বিশ্বাস উপরে কেমন আছে আর এই বিশ্বাসটি মানুষের নেতার বিক্র এই নেচার এই প্রকৃতি মানুষের মধ্যে আছে যে আল্লাহ তারা আসেন কিন্তু নবী এবং রসলেরা লাখ পৃথিবীতে যারা এসেছেন তারা এই কথাটি বোঝানোর জন্য এসেছেন যে হে আমার হে আমারা তোমরা একমাত্র আল্লাহ তারা নিবাদন করো সেই কারণেই নো আরের চালান থেকে নিয়ে ভূত আর এমন থেকে নিয়ে সহেব আরের চালান থেকে নিয়ে ঘন্টে যখন আসলেন তখন কোরআনের ভাষায় যে কথাটি বললেন পৃথিবীতে আসছে সে সময় তিনি একটি দাওয়া নিয়ে আসছেন হে মানুষরা বলো আল্লাহ কোন উপাস নেই আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না এই কথাটি বলার জন্যই এই বিষয়টি বোঝানোর জন্যে পৃথিবীর স্কুল থেকে নিয়ে সেবী পিরবিহদ মুস্তফা সাল্লিউসাল্লাম বোঝাতে আসলেন যারা এই কথা স্বীকার করলো তারা মুসলিম এবং নবীন হিসাবে স্বীকৃতি পেল আর যারা বিশ্বাস করল না তারা মুসলিম হিসাবে স্বীকৃতি পেল না তাদের সঙ্গে পিলবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামে দ্বন্দ্ব হল এমনকি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লুমকে নিজের মাতৃভূমি মমতা থেকে তাহলে দেওয়া হদিন আয় চলে গেলেন বিশ্বে একটা বিরাট আন্দোলন শুরু হয়ে গেল আমল না করে আল্লাহ তালাকে স্বীকার করার পর আল্লাহ তালার জন্য স্বাগত না করে তাহলে সেই করেমা পড়ার কোন লাভ নেই উদাহরণ मालिक अंदर क्या करते हैं मालिक आप आदेश कर मैनेजारे आदेश कर सकाल आठटा सन्दा छा प डिटी का ए, ए, जो मानूष का क्या कर्मचार मालिक की ताके ता कोम्पानी तरह अंसा तक दीबे যদিও সেই তার মালিককে যদি বারবারও বলে যে তুমি আমার মালিক তুমি আমার আসলে মালিক তুমি আমার ভাব তুমি আমার সব কিছু কিন্তু তোমার চেয়ে যদি এরকম বলে মালিক তাকে আগটা তাকে বেতন দিবে পৃথিবীর পর বিচক্ষ মালিক বলবে তাকে বেতন দিবে আজ একজন মাস্টার সরকারের চাকরি পাওয়ার পর যখন তার ওই অ্যাপয়েন্টমেন্টে সাইন করে দেয় যে আমি চাকরি করবো আর একতা থেকে একটা বাচ্চা পড়াবো এসব কিছু সরকারের অফিসে যদি হাজির হয়ে যায় তারপরে সে যদি স্কুলে অ্যাবস্টেন্স থাকতে শুরু করে তাহলে আগে সরকার বেতন দিতে থাকবে আর তার সব কথা মেনে নিবে এটা তো মানুষেরা বোঝে কিন্তু এ কথা কে বুঝতে চাচ্ছে না যে আমরা যখন আল্লাহ কাজে বলছি যে তুমি আমার আল্লাহ তুমি সারা কোন সত্য উপাস করে কথা বারবার বলার পর যখন আমরা আল্লাহর ইবাদত করছি না আল্লাহর কাজ করছি না আর মনে মনে ভাবছি আমি জান্নাত চেয়ে নিব এটা কেমন করে হয় এটা কেমন করে হয় মালিকের আজারে কাজ করলে আপনাকে বেতন দেবে না চাকরি দেবে না আল্লাহকে আপনি আল্লাহ বলে স্বীকার করবেন আর আমন করবেন না জানান পেয়ে নেবেন ত্রমণ রাখবেন আজকে না এই ধারণা খুব প্রাচীন শত হিসে একটি দল আবিষ্কার হয়েছিল মুসলিমদের মধ্যে থেকেই যার নাম একজনের নাম ছিল মূর্জিয়া সম্প্রদায় এই সম্প্রদায় আর ওই মুর্জিয়া সম্প্রদায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে কিন্তু তার সন্তানেরা পৃথিবীতে এখনো আছে এখনো মনে করে আমাদের অনেকে যে আমাকে আমল করবো না আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে উপায় নেই এরকম পৃথিবীর কোন আইন এরকম হয় না আর শেষের আইন করতে আলোচনা চাচ্ছি এতটুকু প্রয়োজন না তার চেয়ে বেশি মেনে নেওয়াটা হচ্ছে প্রয়োজনীয় আমি আল্লাহ আল্লাহতালার কাছে এই মুহূর্তে দোয়া করি আল্লাহ যান আমাদের প্রত্যেক ভাইকে সেই মহান আল্লাহ তালাকে জানা একমাত্র তারই ইবাদতরা দান করেন তিনি ব্যক্তি কোন কিছুর বিন্দু মাত্র করা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখেন আরেকজন মুসলিম হিসাবে গর্বের সাথে আল্লাহ করেছেন সঠিক অর্থি হচ্ছে যারা একটা আর্দি পড়াশোনা করেন ইসলাম শব্দটি বাবের ইসালানের একটি মাস্টার যার না যার মানে হচ্ছে নত স্বীকার করা মাথাকে নত করে দেওয়া নিজেকে ছাড়া মুসলিম সেই যে নিজেকে আল্লাহ আসল তারা সমস্ত বিধিবিধানে নিজের কোন রকম বিবেক ছাড়ে না নিজের কোন রকম চুক্তি ছাড়ে না যদি সেটা ইসলামের বিষয় না হয় যদি সেটা দুনিয়ার বিষয় হয় তাহলে সে যতখানি বিবেক ছাড়াতে চায় সেটা কোনো জায়গা কেনা না আর সেটা খুবই পোকা উঠছে তা আপনার যত কারে বিষয় খেটানো করবে আপনি আমের পাতা গ্রামের পাতা পাঠের পাতা যা পান নিয়ে আসেন কোনো কিন্তু যখন কোনো বিষয়ে ইসলামের সাথে জড়িত হবে ইবাদতের সাথে জড়িত হবে তখন মাথাটা আল্লাহ এবং আল্লাহ রে বিহারের সামনে নত করতে হবে এটাই হলো প্রকৃত মুসলমান এখানে কোনো মরল এবং তারালি জোর হয় এখানে কোনো মানুষের গল্প জোনা এখানে কোন মানুষকে নেতৃত্ব জানা হয় নেতৃত্ব হবে একমাত্র প্রায়ণ এবং শুণ্ডেন এখানে নেতৃত্ব হবে একমাত্র আল্লাহ তালার বাণী রোখানে হারিফি আল্লাহর পক্ষ থেকে যখন মতকে শেষ রূপে হারান করা হল তৃণমূলই মোহাম্মদ মুক্তি সাল্লাম একজন সাহাবিকে একজন সাহাবিকে মজুরার ভরিতে পাঠিয়েছিলেন বললেন বলে আল্লাহ তালার পক্ষ থেকে বাড়ি উপতীর্ণ হয়েছে তৃণমূল মহবাদ্লাহ আলি সাল্লাম করেছেন আজ থেকে মদ নিষিদ্ধ কথাটি শোনা করে পরে বাড়ি থেকে মনের পড় টুনা বাইরে এই ভাবে ফেলেছেন যে এই মদের স্রোত মধিনার গলিতে হয়ে গেছিল সেদিন তারা এটা বিবে একজন মানুষ বলতে এসেছে কিনা আমরা নবী একজন আপনি কি কথা বলেছেন একটু পরে গেলে হারান হবে না এক মাস চালিয়ে নিই তার এতদিন ধরে মর এখন আপনি মারা কেন এ কথা ছিল না মদিরার গলিতে মদের স্রোত করেছিল একজন সাহাবির দাগে এরকমই একটি ঘটনা আরো এসছে ওখানে চলবে যখন যখন মুসলমানরা কখন মুসলমান হয় মদিনা হিজত করে যখন কিবলা ছিল নামাজ পড়ার বৃষ্ট বাইস যখন তখন কারা চরিত্রের দিকে কিবরা হয়নি মদিরায় হেফত করার ষোলো মাস পর আল্লাহ তারা চাবা করিকে মক্কার মুসলিমের তিবলা স্বরূপ মনিত করেন এই সময় নামাজ পড়ার সময় যখন এই টিবলা ওই হয়ে গেল সাহাবারা ঘুরে গেলেন এক সাহানি নামাজ পড়ার পর নবীজির কাছে নামাজ পড়ার পর যে আজ সাবা শরীফের দিকে কিামাজ হচ্ছে এই নামাজটা পড়ার পর তিনি চলে যাচ্ছেন মানুষ বাংলা করছেন এক জায়গায় নিয়ে দেখছেন যে ওইখানকার মানুষেরা কোনো খবর পৌঁছায়নি সেই কারণে তারা মুখাদ্রাসের দিকে মুখ করে নামাজ আলায় সেই সাহাবি সময় আওয়াজ দিচ্ছেন যে কিবলা বদলে গেছে কারা শরীর হয়েছে বলছি কখনাবি এবং সেই সময় নামাজ সাহাবাহিক নামাজরত অবস্থায় কিবলার দিকে ঘুরে গেলেন সেদিন তার কোন প্রশ্ন করেননি যে এই কথাটি শরীরই বললো ক্যাবের দিকেই বললো এটা নদীদের শেষ কথা না এটা নদীদের শুরু কথা বলে আমরা সবাই মোকাসের দিকেই পড়তাম এখন কেন বিদ্যমান একটু মানের আলাদা করি এই মানুষের একটু মানে একটা আলাদা করি এই জনগণরা আমাকে কি বলবে জনগণদের অসুবিধা হয়ে যাবে আপনি যদি জনগণের খুশি চান তাহলে জনগণের কথা মানতে হবে আর যদি আপনি আল্লাহ কথা বসে চান তাহলে আল্লাহর পদম করে বলছি সেই মহার আল্লাহ তারা খুশিকে আপনার ঘাড়ে তুলে হবে কোন রকম এবং সংশয় আপনার মাঠে আসা চায় না যদি ফেদরার সময় এই কোথাও নদীতে এসেছে যে তাদেরকে খেজুর দিয়ে ফেতরা দিয়েছেন তারা যদি কোথায় এসেছে যে তারা বোম দিয়ে দিয়েছেন যদি এ কোথায় এসেছে যে দিয়ে এসেছেন তাহলে একজন প্রকৃত মুসলমানের পরিচয় হবে যে সঙ্গে সঙ্গে যে খেজুর মেটাবে বন মেটাবে নাহলে আরো অন্য কিছু মেটাতে খুঁজে বেড়াবে না যে ধানের পতুয়া করতে পরিচয় নয় যদি আল্লাহের পক্ষ থেকে এটা প্রমাণিত হয় যে যখন কোন মানুষের আগিকা হবে যদি বাচ্চা পুরুষ সন্তান হয় তাহলে তাকে দুইটি খালি রাখবে আর মেয়ে হলে একটি হবে তাহলে এখানে জন্য কোনো প্রশ্ন হয় যে মেয়ের বেলায় একটা কেন ছেলের বেলায় দুইটা কেন আগিকাটা সাত দিনে নয় চোদ্দ দিনে করা যায় কিনা একুশ দিনে করা যায় কিনা উনত্রিশ দিনে